বাংলা মানবতা সমাধান দূরের এবং কাছে অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আসুন কুরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই প্রয়াসে কাল কেয়ামতের কঠিন ময়দানে জড়িয়া হিসেবে কবুল করেন সম্মানিত ভাই বোনেরা দর্শক আমাদের আলোচনা চলছে সুরাতুল্লাহাব থেকে দাওয়াতি দিনের আলোচনা আমরা করেছি যেখানে কন্টকাকীর্ণ অসুবিধা আছে যেখানে জীবনের ঝুঁকি আছে যেখানে আপনার সর্বস্ব হারানোর রিস্ক আছে এই সম্পর্কে আল্লাহ তাহলে বলছেন আল্লাহ নবীর দায়িত্ব পালন করার পরেই কাফের মুশারিকদের সঙ্গে আল্লাহর নবীর আচরণ কি হবে দাওয়াত দিতে গিয়ে সেই সম্পর্কে আলোচনা হচ্ছে আর দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবী কি বিরোধিতার মুখোমুখি হয়েছেন সেটা হবে আমাদের আলোচনা সূত্রপাত وَبَّرِ المُؤمِنينَ بِأََّ لَهُم مِنَ اللهَّ بِأََّ لَهُم مِنَ اللهَّ فَضُلَ كَبير وَلَا تُتِعكَافِرينَ যারা এই মিশনে থাকে তাদেরকে আপনি সুসংবাদ দেন মুমিনদেরকে যে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বড় ধরনের পুরস্কার ফজল এবং করম রহমত রয়েছে আর আপনি কখনো দাওয়াত দিতে গিয়ে আপনার অভিভাবক হিসেবে গার্ডিয়ান হিসেবে আপনার পেট্রন হিসেবে আল্লাহ ইস এনাফান যেমন ভাবে আল্লাহ নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন দায়িত্ব পালন করতে গিয়ে যে প্রতিঘাত আসবে এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হবে আর চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে সে কথাও নবী সাল্লাসাল্লামকে আল্লাহ তহ এখানি বলে দিলেন আল্লাহ নবীর দাওয়াত এটা কোন আপনার আমরা তো দাওয়াত মনে করি যে মানুষ খাবারের দাওয়াত দেয় এক দাওয়াত গিয়া তো তো দাওয়াত আমরা খাওয়া দাওয়াতের কথা বলি দাওয়াত এই দাওয়াত বড় কঠিন দাওয়াত এটা খাবারের দাওয়াত নয় এখানে সুন্দর সুন্দর মাছ গোস্ত এখানে আসে না এখানে পাথর আসতে পারে জীবনের ঝুঁকি আসতে পারে সাফায় দাঁড়িয়ে আল্লাহ নবী ঘোষণা দিয়েছিলেন नबी के शारिक भागे आघात शारीा घर पास नाम से उठे नल्ला छोट मे कि कर বাবার মাথার উপর থেকে উঠে নাড়ি হুড়ি সরাচ্ছে না আল্লাহ গিয়ে দেখেন এখনো কি পাহাড় কিছুই নাই আল্লাহ রসুলের বানিল আব্বাস সেখানে নির্বাসনে দেয়া হলো বয়কট করা হলো এমন অবস্থা হলো বাচ্চাদের পায়খানাটা ছাগলের পায়খানার মতো হয়ে গেল কারণ গাছের লতা পাতা খাওয়া ছাড়া কোন মানুষের খাবার তাদের কাল হয়ে গেল খাদিজা ঘরে সান্তনা দিতেন আর আবু তাহলে বাহিরে প্রোটেকশন দিতেন দুইজনে চলে গেলেন্লাহ দাওয়াতের কি দুরবস্থা আল্লাহ কি করবেন জানেন না আল্লাহ আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন আপনি আপনার দাওয়ের কাজ করেন আল্লাহ নবী ভাবলেন সবাই জানি আপনার চোখ দিয়ে ধর করে পানি পড়বে মাসুদ হাবিব এবং আবিল তিনজনকে দাওয়াত দিলেন প্রত্যেকে আল্লাহ নবী কে ডিনাই করলো আর মস্তান ছেলেদেরকে আল্লাহ নবীর উপরে তারা খেপাই দিল আল্লাহ করলো পাথরের আশ্রয় নিলেন জাহেদ বিন হারে বলছেন আল্লাহর কসম করে বলি সেদিন আমি আল্লাহর নবীর জীবনের ব্যাপারে সেদিন আমি আশাহত হয়ে গিয়েছিলাম হোপলেস হয়ে গিয়েছিলাম আল্লাহ রসুলের শরীর থেকে রক্ত পড়ে তার জুতা আটকে গেল আর জুতা আমি টেনে বের করতে পারছিলাম না আল্লাহ বেহুশ হয়ে পড়ে গেলেন আমার মনে হয়েছিল নবীর হুশ ফিরা আস্তে আস্তে বানিয়ে এনে আল্লাহ নবীকে সেবা শুশ্রূষা করলাম আল্লাহ নবীর হুশ ফিরে এলো ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে এসে বললেন এ নবী আপনার সঙ্গে তারা যে বেয়াদবি করেছে আপনি চাইলে একেবারে দুই পাহাড় ক্রাস করে আমি ওদেরকে ভালো করে দাওয়াত দিতে পারি না আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দিও না যদি এদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি কাদের কাছে দাওয়াত দিব এদের বংশের মধ্যে থেকে হয়তো এমন কোন মানুষ বের হয়ে আসবে যারা ইমান আমরা যারা হিন্দুস্তানের মোহাম্মদ যদি ওই দিন আল্লাহকে ধ্বংস করে দেওয়ার দোয়া করতেন আমরা হয়তো মুসলমান হইতে পারতাম না মোহাম্মদ বিন কাসেমের হিন্দুস্তান বিজয়ের মধ্যে দিয়ে হিন্দুস্তানের মানুষ আমরা মুসলমান হয়েছি হিন্দুস্তান বাংলাদেশ পাকিস্তান সব এক দেশ ইন্ডিয়ানোত্রের লোক আল্লাহ রাবুল আলমী তাকে নিয়ে এসেছেন এই কঠিন সময় গেল দাওয়াতের উপর দিয়ে এত বিপদ জায়দ বললেন পরে আমি কি করব আমি জানি না আমি নিজেও খুব ক্লান্ত আর তবে নবীর যেন জীবনের ক্ষতি না হয় আমি সবসময় আল্লাহ সে আব্দি আলিলা ছিল এখনো পর্যন্ত আপনার চোখের সামনে ভাসবে রসুল্লাহ আলহ্লাম তায়ে গিয়ে আল্লাহ নবীর দাওয়াতে কোনো কাজ হলো না মনে হলো যেন নবী ব্যর্থ को ता, तो तो को अल्ला अल्ला तो खाली कष्ट दिवन ना शांतना जीन अल्लाह रसुलि जापन कर नाम क्लान श्रांत এবং আঘাতের জরিত শরীর নিয়ে নামাজ পড়তেছেন কুরআ করছেন জিনিস কবির এই দাওয়াতের বিপদের সময় জিনরা আল্লাহ রসুলের কোরআন পড়া শুনলো আর তারা ইমানরা বলে দিয়েছেন কিন্তু কোথায় যাবেন মক্কায় তো ফিরে আসতে হবে মক্কায় ফিরে আসা আল্লাহর নবীর দাওয়াতের জন্য আর এক ট্রাজেডি এই ট্রাজেডি সম্পর্কে আমরা কথা বলবো আপনারা টেলিভিশনের সামনেই থাকবেন বিরতির পরে আবার সঙ্গে দেখা হবে ইনশালাম স্টুডেন্ট অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলকুম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 Watch little wonders at their best. বিষয় শিশুরা। প্রতি তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ কেয়ামতের দিন কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আবু আল্লাহ বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ তারা তো অধপতনের অতল তলে তলিয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে তারা কারা তিনি বলেন এক টাকনা নিচে কাপড় পরিধানকারী दूई उपकार कोरे खोंटा दानकारी एबंग तीन जे मित्ता कोसम कोरे निजे संबध चालू करा चेश्टा करे सही मुस्लीम प्रुथम खंडो इमान अध्य हादिस नमबुर एक्षो बिरन उप्वोई को था थे के कार्म যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন খান মাদানী আব্দুল রাজাক বিন ইউসুফ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 আমরা ডিসকাশন করছিলাম আল্লাহর নবী দাওয়াতের পথে কেমন বাধা বিপত্তির মুখোমুখি হয়েছেন এবং কাফের মুশ্রিকরা কিভাবে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে এবং এটাকে আল্লাহর রসুল কিভাবে সহ্য করেছেন তার ভারাক্রান্ত মনটা ভারাক্রান্ত শরীরটা ক্ষত বিক্ষত শরীর নিয়ে তিনি ঘরে আসবেন রেস্ট করবেন কিন্তু হলো না আল্লাহর কি ফয়সালা আল্লাহর সাহায্য সবসময় থাকে আল্লাহ তার বাড়ি ঘরে থাকবে এটা তো অসুবিধা কি আমি তাকে আশ্রয় দিব আমি তাকে তার ছেলেদের সঙ্গে কথা বললেন ছেলেরা বলল বাবা আপনি যা বলেন আমরা রাজি আছি ছেলেদেরকে নিয়ে খবর বে খুশি হলেন মক্কাতে তিনি ঢুকলেন কিন্তু ঢুকে কোথায় যাবেন যাওয়ার তো আর জায়গা নাই চাচার ঘরে যাবেন চাচার এতেকাল হয়ে গেছে কষ্ট আরো বাড়বে নিজের ঘরে যাবেন নিজের ঘরে শান্তনা দেওয়ার জন্য আল্লাহর ঘরের পাশে সেখানে ওনার ফুফুর ঘর ছিল সেখানে তিনি ঘুমাতে থাকেন উম ঘরে উম মেহানি একদম কাবা ঘরের পাশে এত কষ্ট করে এসে সেখানে বিশ্রাম করতেছেন আল্লাহ মায়া হলো আল্লাহর দয়া হলো এই নবীর জন্য পৃথিবীতে কত ঘর কিন্তু কোন ঘর দরজা খুলল না সব ঘর আল্লাহ নবীর জন্য দরজা যখন বন্ধ করে আমার দায়ী ভাই আমার দায়ীন আল্লাহ আর আসমানের রাহমতের দরজা আপনার জন্য খুলে যাবে কোনো সন্দেহ নাই আল্লাহর নবীর জন্য আল্লাহ তাল আসমানের দরজাকে খুলে দিয়েছে। আর বলেছেন হে নবী আপনি তো নিজের জন্য কষ্ট করেন নাই কষ্ট আমার জন্য করেছেন কাজে আমি আপনাকে আমি আপনার মেয়ারাজ হবে আপনি সাত আসমানে চলে যাবেন আর আপনার এই যে কষ্ট সব কষ্ট আপনি ভুলে যাবেন শুভান হার মিলল মসজিদ আকোসি বখ না হোল হু ল হো মিন আয়া ইন হু হোসি উল الله ওই যাতে করে তার নিদর্শন গুলোকে দেখাতে পারেন হাদিসের মধ্যে এসেছে বায়ুল মুকদ্দাসের সব নবীদেরকে আল্লাহ একত্রিত করেছেন আল্লাহর কিন্তু আল্লাহ তো আমার সাথে আছে আপনার রব আল্লাহ আপনাকে পরিত্যাগ করেন নাই আর আপনাকে আবন্ডনও করেন নাই আপনাকে ছেড়েও দেন নাই পরিতাগুক আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ সাথে আর কোন কিছুর আল্লাহ সান্তনা দিয়েছে হিজরতের আগে আল্লাহর নবীর জীবনের উপর হুমকি আসলো দাওয়াতের কারণে আল্লাহ সু আল্লাহর নবীকে মক্কা থেকে বের করে নিমুদিনে আল্লাহ নবীকে বিজয় করলেন যেই নবী মক্কায় যার জন্ম মক্কায় যার বসবাস চোদ্দো যেখানে বসবাস করে যেখানে তারপের তিনি থাকতে পারবেন না বের হয়ে যেতে হলো রাতের অন্ধকারে যারা চেয়েছিল আগামীকালকে সকালে মোহাম্মদ নামের কোনো লোক পৃথিবীতে আর এক্সিস্ট করবে না থাকবে না আল্লাহ তাদেরকে পরাজিত করে দিয়ে আল্লাহ নবীর দাওয়াত তিনি উপরে উঠালেন ঝান্ডাকে আল্লাহ ভুলণ্ঠিত করে দিলেন আর আল্লাহর ঝান্ডা সবসময় উপরে উঠায়। দাওয়াতের ঝান্ডাকে আল্লাহ উপরে উঠালেন ঝান্ডা আল্লাহ ভুলুন্ঠিত করে দিলেন মদিনায় তিনি এরপরে মাত্র মাত্র কতদিন আট বছরের মাথায় উইদিন এইট ইয়ার্স টাইমি এই নবীকে বিজয়ের বেশে বিজয়ী বীর করে मक्का नहीं पोशा पर मैदान दान दान मुबारक शहीद होलमेट माथार मध्य ढुके मुहम्मद मारा गेसें बहुदे मैदान से रब उठे गाई अल्लाह नबीर दाद भांगा इसलाम আপনার কি দায়িত্ব আপনি কি ইসলামকে নিয়ে ঘুমাবেন আর সকাল বেলা উঠবেন আবার ঘুমাবেন আর খাবেন দাবেন আর ভালো থাকবেন এটাই কি আপনার কাজ এটা আপনার কাজ কখনো হতে পারে না ভাইরা বোনেরা আল্লাহ দিনের কাজ করতে গেলে আপনার উপরও বিপদ মুসিবত আসতে পারে আল্লাহ আপনারা ভয় করবেন না এর হবে। আল্লাহ আপনার দিলের মধ্যে এর মধ্য থেকে আর আল্লাহ এবং আল্লাহর রসুলকে যেহেতু আমরা ভালোবেসেছি ওজাদা বিহিন ইমান আল্লাহ সুইটনেস অব ইমান দিয়ে দিবেন কিন্তু শর্ত হলো কন্ডিশন হলো আমরা এই দাওয়াতের পথে আমাদের আর আমরা আলহি ওয়াসাল্লাম মানুষকে যেভাবে দাওয়াত দিয়েছেন সেইভাবেই ওই পন্থাই হলো সঠিক পন্থা আপনি আমি যত পন্থা আবিষ্কার করি নাথিং ওইভাবেই আমাদেরকে দাওয়াত দিতে হবে আর এই জন্য আল্লাহ তারা তোমাদেরকে মিসগাইড করবে বিভিন্ন ভাবে তারা আমাদেরকে মিসগাইড করে ফেলছে মিডিয়া দিয়ে মিসগাইড করে বিভিন্ন দিয়ে মিসগাইড করে ফিলোসফি দিয়ে মিসগাইড করে আমাদেরকে তারা মিসগাইড করতেই থাকবে আর তোমাদেরকে যদি তারা কষ্ট দেয় কষ্ট দেওয়া হয়তো আর হেন আপনি তারা যদি আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি এটাকে ইগনোর করবেন আপনি এটাকে মাফ করে দিবেন তাদেরকে আল্লাহর অস্তে তাদেরকে আপনি মাফ করে দিন আর আল্লাহর তাদেরকে মাফ করে দিলে আল্লাহ আপনার মর্যাদা বাড়াবেন তাদের মর্যাদাকে ভুল করবেন এটাই হলো আল্লাহ আল্লাহর উপরে আপনি আর আল্লাহ আপনার অভিভাবক হিসেবে গার্ডিয়ান হিসেবে হিসেবে আপনার পেট্রন হিসেবে আল্লাহুল আল্লাহ হবে না যে পাহাড় কে কমানো যাবে না তাহলে এই পর্যায়ে আমরা এই যে সুরাতুল আহ আপনার ফোর্টি নম্বর আয়াতে এবং 48 নম্বর আয়াতে এখানে আমরা আলোচনা করলাম दावती मैदान विपद मुसीबत आसवे गिरोधित मुखोमुखी शत्रुमुखी देख पे ना जाह नबीर जमीन विपद मुसीबत जेल जरिमाना हो जाए फाँसी और फाँसिर जे मन से गो जरा दावत दिए जाकृत दाय আপনাদের সঙ্গে আবারও অন্য কোন এপিসোডে দেখা হবে সুবাহ সবাইকে ভালো রাখুন আপনারা সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরউদ্দিন আদমি আপনারা দেখছেন ফিস টিভি বাংলা Saturday's provide in Britain we are facing one big problem that are you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 शनिवार रत साढ़ सातन सम्रचार सकाल सा नटदेशे बीस टी बा